আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নজর পেশ করবেন হাজার হাজার মুফতিদের উস্তাদিজা হাজার হাজার আলেম মুফতি শেখ মুর্শিদ বহু মাদ্রাসার জামিয়া শেখুল হাদিস ও আমার প্রাণ প্রিয় উস্তাদ শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুলুম ঢাকা খতিব মসজিদুল আকবর কমপ্লেক্স মিরপুর এক ঢাকা আমি হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। না احمدু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুবিহু বিহি ওয়া মান ইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আননা সাইয়্যাদান নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলু وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَصِرَاچًا مُنِيرًا صلى الله تعالى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَسِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ عَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةِ صدق اللہ مولانا العظيم <تصفيق> اللہم صل على سیدنا محمد وعلى آل سیدنا محمد كما صلیت على سیدنا إبراهيم وعلى آل سیدنا إبراهيم দিন্ন কহমিদম মজে আমরা এই জগতের বাসিন্দা নই আমাদের আদি পিতা হজরত আদম পর। তার থেকে আমাদের আদি মাতা হজরতে হওয়া আলাইহ সালাম কে সৃষ্টি করার পর আল্লাহ পাক আদেশ করলেন ও আদম उल्ले ए शाथे तादेर के आने वाला प्रत्येक अवस्थान कर सकते जमनात आदिबासनाथ কোন কারণবশত আমাদেরকে বের হতে হয়েছে জান্নার থেকে আল্লাহ আল্লাহাক আদেশ করলেন তোমরা নেমে থেকে। আদেশ পেয়ে আমরা নেমে পড়লাম নেমে পড়া থেকে বোঝা গেছে আমরা নিচে চলে এসেছি জান্নার থেকে বেরিয়ে যদি উপরে যেতাম উপরে যাওয়াকে বলা হয় সরুদ आल्लापा शरद शब्द व्यवहार ना करबुत नीचे नाम बुझा गया जाना गेसी नीचे की परिमाचनी जो एक हाथेंके पड़े जात नीचे पड़बें एक हाथ नीचे আমাদের জান্নার যে পরিমাণ উপরে নেচে এসে গেছি এই পরিমাণ কি পরিমাণ উপরে জান্নার একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র বাস্তব মাপ্ত আল্লাহ পাকই ভালো জানেন আমরা বর্তমান যে জগতে বসবাস করি বা যে গ্রহে বসবাস করি এ গ্রহটি একটি ছোট্ট গ্রহ এর নাম হল পৃথিবী ये छोट पृथिवी नामी ग्रहटर आयत प्राय कोटी वर्ग माइल्ट ग्रहटी जो जगते बसबाश कर सौरजगत विज्ञानी बोलें पंद्र हजार कटिरध्रह नक्षत्र मिले एक सौरजगत घटित है यहा नक्षत्र गुनि पृथिवीन বিশ কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড়ও আছে যেমন সূর্য নামী নক্ষত্র আমাদের পৃথিবীর তুলনায় তের লক্ষ গুণ বড় এমন বিরাট বিশাল পনেরো হাজার কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে গঠিত হয় সৌরজগৎ তাও এই গ্রহ নক্ষত্রগুলো একটি আরেকটি সাথে লেগে নেই मध्यखने अनेक दूरत जेमन पृथिवी नामी ग्रहर निकटतम ग्रह मंगल ग्रह एक का ग्रहटर दूरत प्राय आठ कोटी किलोमीटर बाकी ग्रहगुलू अनेक दूरी यह दूरे दूरे बिराट विशाल पंद्रह हजार कोटिर अधिक ग्रह नक्षत्र अवस्थान गठित है सौरजगत चिंता कर सौरजगत कत बड़ দুই সৌরজগতের মধ্যখানের দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন ৩৩ লক্ষ আলোকবর্ষ। বর্ষ কি অর্থ আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ওই সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো চলতে থাকে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ ৩৩ লক্ষ বছর জগৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে একটি সৌরজগত থেকে আরেকটি সৌরজগত এত দূরে দূরে অবস্থান করে এভাবে এত দূর দূরে অবস্থান করে পনেরো হাজার কোটির অধিক সৌরজগত মিলে গঠিত হয় গ্যালাক্সি চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড় আবার এই গ্যালাক্সি যে জগতে ভাসমান ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ ঘটিত হয় গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি সৌরজগতের তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি বললে আমাদের আসবে না। তাহলে গুচ্ছ কত বড় আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে বসবাস করে ওই জগৎকে বলা হয় মহা মহাগ্যালাক্সি পনেরো হাজার কুটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাগ্যালাক্সি গতিতে হয় ज्ञानीरा आज पर्त महा, महा पंद्रह को को हजार कोटर महाग्लि आविष्कार कर फेले दूर पर्त पोचारे আমাদের নিকটতম আকাশটি কোথায় একটি হাদিস উল্লেখ করেছেন হজরত রাসুল আক্রম সাল আলাই ফরমান আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটিও খালি পরিমাণ মোটা এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি তারপর তৃতীয় আকাশ ওই আকাশটিও ওই ফাঁকা পরিমাণ মোটা এভাবে চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে কোটি কিলোমিটার উপরে আমার আপনার আদিবাস্থান আল্লাহ আল্লাপ বলেন মন তাহা জান্ন উল্লেখ আছে আমাদের জান্ন আরো এক যেমনি ভাবে দুতালা বিল্ডিং নিচের তালার ছাপ আর উপরের তালা কলা এক হয় তেমনি ভাবে আমার যারা কূপ দেখেছেন কূপের উপরের দিকে তো একটু আলো দেখা যায় যত নিচে যাবেন তত আলো বাড়বে না অন্ধকার বাড়বে অন্ধকার বাড়বে একেবারে তলায় গেলে কিছুই দেখা যায় না শুধু অন্ধকার আমরাও এত নিচে চলে এসেছি যদি চন্দ্র আর সূর্য নামে দুইটি লাইট না থাকতো কি পরিমাণ অন্ধকারে ডুবে থাকতাম চিন্তা করুন অমাবস্যা রাতে চন্দ্র আপন জায়গায় থাকে সূর্য আপন জায়গায় থাকে শুধু আমাদের থেকে একটু দূরে থাকার কারণে এই পরিমাণ অন্ধকার ছেয়ে যায় চোখের সামনে হাত খুললে নিজের হাতটাও দেখা যায় না মোটো যদি না থাকতো কি পরিমাণ অন্ধকারে ডুবে থাকতাম আমরা কূপের তলায় পড়ে গেছি कूपर तला जदि को मानुष पड़े जाए चेष्टा कर जो हमें कूपर तलाय बसबास्टी उठबा ना चेष्टा कर चिंता करूरी उठते पर যদি কোন মানুষ কূপের তলায় করার পর সে চেষ্টা করে আমি তলায় থেকে যাব উপরে উঠব না এই মানুষটি জ্ঞানই হবে না জ্ঞানহীন হবে কূপের তলা মানুষের বসবাসের উপযোগী নয় মানুষকে বসবাস করতে হলে বড় জায়গার প্রয়োজন আলোর প্রয়োজন কূপের তলা ছোটো জায়গা এবং অন্ধকার এখানে মানুষ পা লম্বা করে ঘুমাইতেও পারবে না অতএব কূপের তলা মানুষের থাকার জায়গা নয় কূপের তলায় পানির মধ্যে থাকে থাকে সাপ থাকে আরো বিভিন্ন ধরনের পানি ও পোকামাকড় এখানে মানুষ থাকতে পারে না। অতএব কুপের তলার লোকটি হয় জ্ঞানী হয় সে চেষ্টা করবে কিভাবে উপরে উঠতে পারি যতই কূপের তলার লোকটি উপরে উঠার জন্য চেষ্টা করুক তার পক্ষে কি উপরে উঠা সম্ভব হবে না উপরে উঠতে হলে চারটি শর্ত পাওয়া যেতে হবে এক নম্বর শর্ত কূপের উপর থেকে কেউ একটি রশি নিচে ছেড়ে দিতে হবে দুই নম্বর শর্ত কূপের তলায় যে লোকটি পড়ে গেছে তাকে ওই রশিটি খুব শক্ত করে ধরে রাখতে হবে তিন নম্বর শর্ত উপর থেকে যে রশি ছেড়েছে সেই পুনরায় রশিটি ট্রেনে উপরে নিয়ে যেতে হবে চার নম্বর শর্ত রশিটি খুব শক্ত আর মজবুত থাকতে হবে এই চার শর্তের যে চেষ্টা করুক চিন্তা করুক ফিকির করুক উপর থেকে কেউ রশি ছাড়ল না এই লোকটি কোনোদিন উপরে উঠতে পারবে পড়বে না রশিদ ছেড়েছে কিন্তু এই লোকটি রশিদ দৌড়ল না তাহলে কেউ উপরে উঠতে পারবে দুর্বল আধা পথে আসার পর আবার ছেড়ে পড়ে গেছে আছে জীবন শেষ হবে এই চারটি শর্ত পাওয়া গেলে কুপের তলার লোকটির পক্ষে উপরে উঠা সম্ভব হবে এছাড়া উপরে উঠা সম্ভব হবে না आल्लाफकोषे तुम बेहस दुम जेहे दया सागर निष्ठुर सृष्टिकरता नई जदि दुम चाहना कूपर तलाय शेष हो जाओ पुनरा अब कूपे ऊपर उठे बापर बाड़ी जानना प्रवेश करो করবে কিভাবে যা বন্ধা যদিও দোষ তোমার তারপরও যদি তুমি এই চার শর্তের একটি শর্ত পূরণ করতে পারো বাকি তিনটি শর্ত আমি আল্লাহ পূরণ করে তোমাকে এক টানে পুনরায় তোমার বাপের বাড়ি জানাতে নিয়ে আসিয়ান আমার পক্ষ থেকে যখন হেদায়ত না আমি রসি তোমাদের কাছে পৌঁছবেন এর পাশাপাশি আমার রশির বৈশিষ্ট্য রশেটির ধরা মাত্র আলো জলে উঠবে এই রশিটি হইল কোরআনে কারিম নামই আমার আল্লাহর ছেড়ে দেয়া রসি নাম কোরআনে আলো আসে টিউবে বালবে আলো আসে আসে না সুইচ টিপা লাগবে না টিপলে আসবে না তেমনি ভাবে রসি দৌড়লে আলো আসবে না দৌড়লে আলো আসবে না আলো কি পরিমানে রশিকে আমার দাদা উস্তা মুহাম্মাসুল হাসর হজরত শাহর কাশ্মীরি রহমতুল্লাহে আলাই বলেন তাঁর ভাষায় নাজেমে নজেমাস যে আলো আছে এই আলো যদি এখানে প্রকাশ পেত পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিশাল আলোকমায় সূর্যকে অন্ধকার মনে হয়েছে প্রশ্ন জাগে তাহলে আমরা দেখি না কেন আমরা দেখি না দুই কারণে একটা হল দেখার মতো চক্ষু নেই দ্বিতীয় কারণ হল আল্লাহ নিয়ন্ত্রণ করে রেখেছেন এই জন্য আমরা দেখি না নিয়ন্ত্রণ করলে শুধু দেখতাম যে তা নয় এই আলোয়ার জুতিতে জলে পুড়ে পরশ হয়ে যেতাম কারণ কোরআনে কারি আমার আল্লাহর কালাম কালাম মানে কথা কথার বাড়ি কোথায় কথার বাড়ি অন্তর আমার কথা আমার অন্তরে থাকে আপনার কথা আপনার অন্তরে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কথা কোথায় থাকবে আল্লাহ পাকের কুদরতি অন্তরে থাকবে আমার কথা যদি আমার অন্তরে রেখে দেই আপনারা কি উপকৃত হতে পারবেন পারবেন না তো আল্লাহ পাকের কথা যদি তার কুদরতি অন্তরে রেখে দেন তো আমরা বন্দারা কি উপকৃত হতে পারতাম পারতাম না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপকৃত করার লক্ষ্যে দয়া মায়া করে কথাগুলো বের করলেন বের করে যদি সরাসরি আমাদের কাছে কি দশায় ঘটেছিল আমার আল্লাহ নিজে বলতেছেন আমরা কি সহ্য করতে পারতাম আল্লাহ রাবুল আলমী দয়ামায়া করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করলেন প্রথম কালাম বের করে পাঠায় দিলেন লোহে মাহফুজে লোহ মানে তোপ্তি সিলেট মাহফুজ মানে সংরক্ষিত আমাদের নেই আমরা জলিপুরে বর্ষ হইয়া আল্লাহ আল্লাহাক পুনরায় নিয়ন্ত্রণের লক্ষ্যে দুনিয়ার আকাশের কেবলা বাইতুল ইজতে পাঠাইলেন দ্বিতীয়বার নিয়ন্ত্রণ করা হইল দিতেন আমরা সহ্য করতে পারতাম না আল্লাপাক পুনরায় নিয়ন্ত্রণের লক্ষ্যে কলবে মোহাম্মদ আল্লাহ সাহেব পাঠাইলেন রসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লামের কলমো বারক তিনবার নিয়ন্ত্রণের পর এবার বন্দা বরদাস্ত করতে পারবে আল্লাপ দিলেন আপনি তালাবাত করে উন্মদকে শুনাইয় দেন এখন উন্মদ সহ্য করতে পারবে বরদাস্ত করতে পারবে যেমন ধরুন রাত্রে শুইতে এসেছেন কামরায় দেখেন যদি বাতি জ্বালানো থাকে অধিক আলোর কারণে ঘুম আসে না আর বাতি যদি নিভিয়ে দেয়া হয় তো অধিক অন্ধকারে কারণে ঘুম আসে না আমরা তখন কি করি ড্রিম লাইটের ব্যবস্থা করি আলো থাকে না বেশি অন্ধকারও থাকে না এখন ডিম লাইট নেই তাহলে কি করা যায় চিন্তা করে বুদ্ধি বের করলাম যে বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাইয়া দাও কাগজের একটি প্যাকেট লাগানো হইলেও তো এখনো আলো বেশি ঘুমানো যাবে না তাহলে আরেকটি দুইটি এখনো আলো আরো কম হলে ভালো হতো এর উপর আরেকটি প্যাকেট লাগাইলেন তিনটি প্যাকেট লাগানোর পর তাহা এখন ঠিক আছে ঘুমানো যাবো এই অবস্থায় কোনো অবোধ শিশু যদি এই কামরায় আসে সে মনে করবে লাইটটির আলো নেই পাওয়ার কম তারে মনে করা ঠিক না ব্যটি ব্যথিক আর আপনার যে বুঝাছে আপনি মনে করেন আলো আছে নিয়ন্ত্রণের কারণে কাগজের প্যাকটের কারণে আলো আমাদের কাছে পৌঁছতে পারতেছে না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কালামের যুতিয়ার নূর আপন জায়গায় আছে তিনবার নিয়ন্ত্রণের কারণে আমরা দেখতে পাই না আমরা যারা অবুস্থ মনে করি আলো নেই আর যাদের বুঝাছে তারা তো দেখে শুনে বুঝে শুনে বলতেছেন আলো আছে ধর বর হাসতে বাবা হরফে হরফে ও শিপা হাসে তো রে রশিপ অক্ষরের জুতি এই পরিমাণ প্রকাশ পেলে এই বিস্কুটি আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকে অন্ধকার মানে গেছে এই পরিমাণ আলো তাল্লাপাদ জানাই দিলেন এটা ধরার সাথে সাথে কূপের তল আলো ভীতে হয়ে পড়বে অন্ধকার দূর হবে অন্ধকারে মানুষ ভয় পায় আলো আসলে আর ভয় পায় না আল্লাহ খালা এই আমার এই রশি ধরলে তোমার আর ভয় ভীতি থাকবে না যেহেতু অন্ধকার দূর হয়ে গেছে এর পাশাপাশি দৌড়ে বসে থাকতে পারলে উপরে উঠার চিন্তা ফিকিরও করা লাগবে না যেহেতু বাকি তিন শর্ত আমি আল্লাহ পূরণ করে তোমাকে উপরে নিয়ে আসবে কিন্তু এখন কুপের তলায় পড়ার পর রাত দিন চব্বিশ ঘন্টা এক কিনার করে যদি চেষ্টা করি এখানেই থাকবো বুদ্ধির পরিচয় হবে এটা সফলতা হবে না ব্যর্থতা ব্যর্থতা কাকে বলে সফলতা কাকে বলে তাও তো বুঝিনি আপনার যে বস্তুর আশাবাদী ওই বস্তু হাতে আসার পর যদি থেকে যায় তাকে বলে সফলতা হাতে আসার পর যদি চলে যায় এটা সফলতা একে বলা হয় ব্যর্থতা। গেছেন না বিশাল এক বোয়াল পাইছেন একেবারে আঞ্জা করে ধরে নদীর ভাড়ায় নিয়ে আসছেন দশ কেজি হবে ওজন কি আনন্দ আর কি খুশি বিশাল এক বড় মাছ গোয়াল মাছ পেয়ে গেছে নদীর ভাড়ায় বোয়াল এটা ব্যর্থতা না সফলতা বরং যে মুঠো পায়নি তার থেকে আপনার আফসুস এখন আরো বেশি যে পেয়েও তো হারিয়ে ফেললেনা হ্যাঁ যদি বল ধরে রাখতে পারতেন নদীতে আর না তখন আপনার বলা হইতো আপনার সফল কাম এখন তো ব্যর্থতা এবারে চিন্তায় মাথার গ্রাম পায়ে সম্পদের পাহাড় আর দিতেছি সূর রাখতে পারব চির দিন হয়তো সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের অধীনে চলে যাবে অথবা সম্পদ আপন জায়গায় রেখে আমি অন্ধকার গর্ত কবরে পৌঁছে যাব। তাহলে এই সম্পদ অর্জন করা সফলতা হলো না ব্যর্থতা বুজুর্গা নে তুমারে মাল দৌলত ই তে শাহী মর তুমারে মাল দৌলত এরা শাহি মর বো তুজ কো ছোড় দে ছোড়ে গা তু বো তুঝক ছোড় দে গা উসে ছোড়ে গা তু ক্ষমতা দিন ধরে রাখতে পারবো হয়তো আরেকজন ক্ষমতা দখল করে আমাকে জেলখানায় পচাবে অথবা ফাঁসিতে চুলাবে আর অথবা ক্ষমতা আবহন জায়গায় রেখে আমি অন্ধকার কবরে পৌঁছে যাব। দুই অবস্থা থেকে কি গালি আছে তাহলে ক্ষমতা অর্জন করতে পারা এটাও কি সফলতা না ব্যর্থতা এটাও ব্যর্থতা সফলতা কি হবে সফলতা হবে মাহা বাজে লেখ দে মহাবাজ দিলে দোমরা মঞ্জিল গাহে সার মায়া এ বা কফা ওরকে মা বা তাকে দি রাশা দে গে দোব দোমরা তাকে দি রাশা দে গে দোব দোমরা এক কূপের তলায় স্তূপ দেওয়া কেন যতই ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করো না কেন তোমার সফলতা না এটা ব্যর্থতা আজ পর্যন্ত দুনিয়া যারা এসেছে কেউ থাকতে পারছে না বড় সম্পদশালী কারণও তো থাকতে পারেনি বড় পারে না। যখন কেউ থাকতে পারেনি বুঝা গেছে আমিও পারবো না যখন থাকতে পারব না। তাহলে এটা আমার জন্য মুসাফির খানা মুসাফির খানা যেহেতু কেউ থাকতে পারতেছে না আসে তো চলে যায় আসে চলে যায় বোঝা গেছে এটা মুসাফির খানা মুসাফির খানা যে বসবাস করে হে মুসাফির নামুকিং আমি সফর অবস্থায় থেকে যাব গন্তব্যে পৌঁছবো না সফরের কোনো না কোনো উদ্দেশ্য তো থাকে না উদ্দেশ্য ছাড়া সফর করে উদ্দেশ্য ছাড়া যদি কেউ সফর করে তাকে বলতে হবে পাগল বলো মানুষকে উদ্দেশ্য ছাড়া সফর করে কোনো রকম উদ্দেশ্য আছে হয়তো ব্যবসার জন্য সফর করে অথবা চাকরির জন্য সফর করে অথবা নিজের আনন্দ উৎসবের জন্য সফর করে কোনো রকম উদ্দেশ্য তো থাকে উদ্দেশ্য ছাড়া তো কেউ সফর করে না উদ্দেশ্য ছাড়া যে সফর করবে সে হবে পাগল তাহলে আমরা যে সফর অবস্থায় আছি আমাদেরও তো একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য নেই উদ্দেশ্য ছাড়া সফর করলে আমিও তো পাবল আমাদের সফর উদ্দেশ্য কি শুধু নামাজ পড়া রোজা রাখার নাম গোলামি না আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের হুকুম হাকাম অনুযায়ী পরিচালনা করার নাম গোলামি এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গোলাম বানায় বা আপনাকে গোলাম বানায় তাহলে আপনি শুধুমাত্র দিনে রাত দিন ২৪ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা আনুগত্যতা করেন আর ১৯ ঘন্টা বিরোধিতায় আপনাকে গোলাম বলবে না নাফরমান বলবে নাফরমান বলবে আপনাকে একবারে দূরার মতো খুব আরাম আয়াসে রাখবে তা হাসিতে ঝুলাবে যে আমার গোলাম হয়ে উনিশ ঘন্টা করে বিরোধিতায় মাত্র পাঁচ ঘন্টা আনুগত্যতা স্বীকার করে এটা আবার কিসের গোলাম আমি গোলাম হইলাম নাফর মান হইলাম তাই শুধু নামাজ রোজার নাম ইসলাম নয় ইসলাম মসজিদে সীমিত নয় ইসলাম মাদ্রাসায় সীমিত নয় ইসলাম আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইসলাম পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে আছে এখন প্রশ্ন বুধ চব্বিশ ঘন্টা গোলামিতে কিভাবে কাটবে আমার খাওয়া দাওয়া আছে পায়খানা পেশাব আছে গোমেন আছে চাকরি বাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে চাষাবাদ আছে চব্বিশ ঘন্টা গোলামিতে কাটা কি হবে মনেবের হুকুম অনুযায়ী চলার নাম হলেও গোলামিতে ব্যবসা করার ব্যাপারে মনিবের কিছু হুকুম আছে না নাই চাকরির ব্যাপারে মনেবের হুকুম আছে না নাই ব্যাপারে যেখানে ইসলামের কোন না কোনো হুকুম না আছে তো ২৪ ঘন্টা আমার মনেবের হুকুম অনুযায়ী চলার নাম হইলেও গোলামি করা আল্লাহ আল্লাহফাক বলেন এটা তোমার সফরের টার্গেট তোমার সফরের মূল উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি আমি সফলতা অর্জন করতে পারি তাহলে বাপের জান্নাতে জাননাতে পারবো আর যদি উদ্দেশ্যে সফলতা অর্জন করতে না পারি তো বাপের বাড়ি পৌঁছা সম্ভব হবে না কুকুরের তলা থেকে আরো নিচে আমাকে নিমট জিতে হবে যে নিচে হল জাহান্ন আমার আল্লাহর হেদায়তের অনুসারে অনুকরণ যে করবে সে হেদায়তের মূল রশি কোরআন একিম তার মানে কোরআন এক শিক্ষা আর যদি শিক্ষা অর্জন করতে না পারে যারা করছে তাদের অনুকরণ করলেই আমি ওই রশি মজবুত করে ধরতে পারব। আল্লাহর গোলামিতে সফলতা অর্জন করতে পারব জানলাতে পৌঁছতে পারবো কোরআনের শিক্ষা অর্জন করতে পারলাম না আর যারা করেছে তাদের কথাবার্তা এই জন্য আমি আজকে একখানে দৃষ্টান্ত দিয়েছিলাম যে ভাই দেখুন এই কোরআন একই তো শুনছেন এরা নূর পুরা আলো এই পরিমাণ আলো এক একটি অক্ষরের সামনে সূর্যের আলো অন্ধকার মানে হবে এটা নূর নূর ছাড়া আলো ছাড়া চুলতে গেলে কি দশা ঘটে এক বেটা বাজারে আসছে বর্ষাকাল নৌকা দিয়ে আসছে আবার নৌকা দিয়ে বাড়ি যাবে বাজারে লাগছে ক্ষুদা হোটেলে খাইতে গেলে অনেক টাকা লাগে এত টাকা পকেটে নেই তো চিড়া কিনছে দোকান থেকে চিড়া অল্প চারটে চিড়া কিনছে তো শুকনা চিড়ায় গিলা যায় না নৌকায় পৌঁছি এরপরে নৌকার নেই খালবর্তি পানি সেখান থেকে পানি দিয়ে চিড়া ভিজাবো এরপরে কলা দিয়ে মেখে খাবো কলাও একটি নৌকায় চলছে এখন খাল থেকে পানি নিয়ে চিড়া ভিজাইছে একটা হলো রা অন্ধকার বেচারা চোখের জুতিও কম আরো আকাশ মেঘাচ্ছন্ন কি পরিমাণ অন্ধকার কিছু দেখে দেখে না নৌকার ফাঁস দিয়ে বাটি করে খাল থেকে পানে তুলে চিড়া ভিজেছি একটু পরে তো এখন মনে হয় বীজে এবার খাওয়া যাবে চিড়া বিজলে তো তো ফুলছে এখন খাওয়া যাবে কলা সাথে অসুখে জানে কলা অনেকে খাবে কলা সিলে বাটিতে নিয়ে এখন যখন মাখা আরম্ভ করছে দেখে যে কলা দুইটা খুব ব্যাপার কিনলাম কলা একটা সিলে বাটিতে রাখলাম একটা এখন কলা দুইটা কারণ কি আরেক কলা বুঝছেন তো ওই যে খাল থেকে দিয়ে খালের মধ্যে আরেক কলা কলা কলা বাটির মধ্যে এখন কলা দেখুন দুইটা এখন অন্ধকার তো দেখানা চেখানা চিন্তা করে দুইটা আসলো কোথেকে পরে তবে যাক আমি গরিব মানুষ আল্লাহ মায়া করে গরফ দিচ্ছেন এক কলা দুই কলা হয়ে গেছে তো ভালো অসুবিধা কি দুর্গন্ধা যাই হোক খেয়ে এখন এই বেসার আর এই দোশাক কেন ঘটলো এক কলার জায়গায় দুই কলা কেন হলো ওই যে অন্ধকার কিছু দেখে দেখেনা এই জন্য যদি দেখতো তাহলে কি এর খালের কলা দিয়েছে আমাকে ঠিক এরকম কোরআনে আলো এটা সারা অন্ধকার এটা সারা যে চলবে এক কলা জায়গায় দুই কলাকে ফাইখানা সহকার তাই তো দেখা গেছে যারা কোরআনের আলো আলোকিত নয় আর যারা কোরআনের আলো দ্বারা আলোকিত দুজনের জীবনের মধ্যে কত ব্যবধান কোরআনের আলো দ্বারা যাদের জীবন আলোকিত এদের কিসমতে হলো হালাল পরিষ্কার সলিত খাবার সলিত ভাবে চলতেছে আর যাদের জীবন কোরআন দ্বারা আলোকিত নয় এদের খাবার দেখবেন অপরিষ্কার কখনো সুদের টাকা খায় কখনো গুছের টাকা খায় কখনো জুলুমের টাকা খায় কখনো মস্তানির টাকা খায় কখনো চাঁদাবাজির টাকা খায় কখনো চুরির টাকা খায় কখনো ডাকাতির টাকা খায় কখনো অত্যাচারের টাকা খায় এগুলো খাইয়া দেয়া ফ্যাট বোঝাই করে তার মানে এক কলা জায়গায় দুই কলা দিয়ে আর কোরআন যারা আলোকিত দাওয়াত করা হয়েছে গেছেন দাওয়াত খেতে দেখা যায় মানুষ লাইন ধরে বসে বসে বিরিয়ানি খাচ্ছে ওনাকে সমাধান করা হচ্ছে হুজুর বসুর ভেয়ে নেন হুজুর বসেন না একবার হেঁটে লাইনের ওই মাথায় যান আবার হেঁটে এই মাথায় আসেন অনেক পিড়া পিড়ির পর বলতেছেন ভাই কি করে খাবো আমি দেখছিস সব পায়খানা খাচ্ছে পায়খানা কায় বিরিয়ানি আপনি বলেন পায়খানা কহ পায়খানা খাচ্ছে খোঁজ করে দেখে যে সুদের পয়সা দিয়ে এই বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে আল্লাপ তাকে হেফাজত করছেন দেখতেছেন পায়খানা খায় এই জন্য তিনি খেলেন না সলিড খাবার ওলামায়ামের ফেটে যায় বা ওলামায়ামের অনুসরণ যারা করে তাদের আর একখানে হয়েছে প্রস্রাব করবেন প্রস্রাবখানায় নিয়ে গেছে পাকা প্রস্তাবখানা পাড়ে ফিরে চলে এসছেন তো আমি এখানে বস্রাব করতে পারব না কোন কাপড় টাফড় দিয়ে একটু পর্দার ব্যবস্থা করে দেন पर्दारस््रव करा दिए प्रस््राव कर प्रस्रावे कारण की बोलते हमें जो प्रस्ताव खाना पा दानीटे इटे पा रखल इकमार कथा बार आर इकते सदरुद्दीन अभी बुसे टाकारी तुम्हें व्यवहार करिस পাক হেফাজত করতেছেন কেন চোখ আছে কোরআনের বাতি সাথে আসে এই জন্য খাওয়া যাবে না আর যাদের মধ্যে অন্ধকারে খেয়ে দিয়ে দুনিয়াতে প্যাট মোটা করছে ঠিক কিন্তু বাপের জান্নাতে জানলাতে পৌঁছার কপালে না আরো নিচে নিমজ্জিত হবে নিচে তো জানান আমাদের এই ওয়াজ মাহাতির হকানি পিরি মুরেদি এই তা আলিম তা জমা এগুলো এই জন্য করে পুনরায় বাপের বাড়ে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাত্মিহানা র ربنا اغفر لنا من الخاسرين <سؤال> رب ارحمهما كما ربيااني كما ربيااني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوه আপনার দুয়ারে হাত পেতেছি কারোর হাত খালি ফিরাই না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন নবাজা শিশুর না নিষ্পাপ বানাই করে ফিরান দেন। যাদের সহযোগিতায় এই পুরা এলাকাকে ইসলামী আদর্শ এলাকা রূপান্তরিত করে দেন আয় আল্লাহ মাহফিলের সহ এলাকার জমিনের যত মুসলমান ধর্মার এই কবর দেশের বাসিন্দা হয়ে আছে আমি গুণাকার গুন্দা তোমার দরবারে পরিহার জানাই এই লা মানুষদের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরা মালিক বানাই দাও আল্লাহ দয়ার মায়া করে আমাদের অন্তরে তোমার মহব্ব ঢেলে দাও জীবন পরিচালনা করার তোক দাও আয় আল্লাহ গুনা খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত শর্মাও বেশি বেশি নেকি কামাই করার তো ফও আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তো ভিগদান করুমুল আল আমি বর্তমান বিশ্বের দেড়শো কোটি মুসলমানের হেফাজত মুসলমানদেরকে এপ এবং নেক বানাই দাও এই গোষ্ঠী তাদেরকে দিয়ে দাও যে তাদের আমি আমি আর সফলতা নিহিত আছে একমাত্র তোমার গোলামীর মধ্যে কাফের গোষ্ঠীর গোলামি থেকে বেরিয়ে এসে সকলকে তোমার গোলামি করার তো ফিগ দাও আয় আল্লাহ দুশ্মন ইসলাম হদায়তফুর মা হেদায়ত কপালে না থাকলে হালাক ও বরবাদ করে দাও দুশ্মনের ষড়যন্ত্র দুশ্মনের বিরুদ্ধে ব্যবহার করাই দাও কাফের মোশেকা নাস্তিকদের অস্ত্র তাদের মাথায় ব্যবহার করাই এমন পর্যন্তের জন্য তাদেরকে শিক্ষা দিয়ে দাও আয় আল্লাহ মুসলমানদেরকে স্বাধীনভাবে ইমান আমল নিয়ে জীবনযাপন করার তফভিক দাও রাবুল আলামিন দয়ার মহা করে আমাদেরকে তোমার বানিয়ে নাও তুমি আমাদের হয়ে যাও যেদিন দুনিয়া থেকে বিদায়ের ডাক দিবে ঙ্ক্ষীদের মধ্যে যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি এদের মধ্যে যত রুগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান সুস্থতার সাথে করকতময় জিন্দগি নসি ফরমাও আয় আল্লাহ যত মুসলমানের তারক বহ ওর হেফাজত ফরম ইজ্জত আবুর হেফাজত ফর্ম বুক খুলিয়ে চলার তো ফর্ম আল্লাহ দুনিয়ার কমই মাদশাগুলো দিনের মজবুত কি বিপর্য হয়ে পড়বে মাওলা তোমার দিন টিকিয়ে রাখার খাতির মাদশাগুলোর হেফাজত ফর্মাও মাওলায়কারিং দয়ার মায়া করে জীবনের সকল ন্যাকুল করে নাও আয় আল্লাহ থেকে জগতের অন্ধকারকে রহমতের দাও পর্যন্ত কবর জগতে দুলহা দুলহানের ন্যায় ঘুমিয়ে রাখো মাওলাকাল হাসল মাঠে প্রচন্ড গরমের সময় আর সে মাল্লার একটু শীতল সায়া দি ফরম আয় আল্লাহ হিপাসার সময় জান্নাত মালিক বানায়ে দাও আল্লাহ হুমা আসবিনী রাহ্মা আসবিনী র যত বন্দারা সকলকে সকলের কর্ম ইনমো না শেখ ইসলাম হজরতি সয়দি মৌলানা দয় আকিম খুব বেহা দস্তির দসি থানো বনোর হাজ রহিম আব্দ হাদেমি হাম্মি মোহে গুল্লা ফে গোসাহ দিন জালো আব্দ সাহি হাম মোহাম্মদ আহ আব হক শেখে জালাল সাংসেদ দি তুর্কি আলাউদ্দিন ফরিদে যুধানি কুতুব উদ্দিন হাম্মুঈন উদ্দিন ওসমান শরী আবউ মউদুদ আবউ ইউসুফ মোহাম্মদ Ahmadi বো সাহাব হাম্মম সাদ আবউ হবাইরা নাম ওয়ার হাম হুযায়ফা বনি আদহাম হাম ফজাইল মুরশেদি আপদে ওয়াহিদে হাম হাসান সৈল কৌ নাইনে ফুল বসর পাক মুক বহরে যাতে খুব শিফা যম দে আমরা দিলি হাম গরিব খুদা সদস্য শরীফে সৈবান হো হাম গুনা গু মৌলা সদস্য রোজা শরীফ সৈয়দ আবর্ব না কব্না ইন্নকান্তমীন ও তুবা লি না ইন্নকান্ত سبحان ربك رب العزة عما يصفون وصلام على المرسلين والحمد لله رب العالمين